াহিমিন এইগুলি শুয়ে স্পষ্ট কিতাবের আয়াত আমি ইচ্ছা করি যে আকাশ হইতে উহাদের নিকট এক নিদর্শন প্রেরণ করিতাম ফলে উহাদের গ্রীবা বিনত হইয়া পড়িত উহার প্রতি উহাদের নতুন উহারা তো অস্বীকার করিয়াছে সুতরাং উহারা যাহা লইয়া ঠাপ ঠা বিদ্রুপ করিত নিকট আমি উহাতে কত উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করিয়াছি নিশ্চয়ই ইহাতে আছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশ মমিন নহে নিশ্চয় তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু স্মরণ করো যখন তোমার প্রতিপালক মুসাকে ডাকিয়া বলিলেন তুমি জালিম সম্প্রদায়ের নিকট যাও ফেরাউনের সম্প্রদায়ের নিকট উহরা কি ভয় করে না তখন সে বলিয়াছিল হে আমার প্রতিপালক আমি আশঙ্কা করি যে উহারা আমাকে অস্বীকার করিবে এবং আমার হৃদয় সংকুচিত হইয়া পড়িতেছে আর আমার জিহবা তো সাবলীল নাই সুতরাং হারুনের প্রতিও দেশ পাঠাও আমার বিরুদ্ধে তো উহাদের এক অভিযোগ আছে আমি আশঙ্কা করি উহারা আমাকে হত্যা করিবে আল্লাহ বললেন না কখনই নহে তোমরা উভয়ে আমার নিদর্শন সহ যাও আমি তো তোমাদের সঙ্গে আছি শ্রবণকারী অতএব তোমরা উভয়ে ফেরাউনের নিকট যাও এবং বলো আমরা তো জগৎ সময়ের প্রতিপালকের আমাদের সঙ্গে যাইতে দাও বনি ইসরায়েল কেমন ফেরাউন বলিল আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন পালন করি নাই আর তুমি তো তোমার জীবনের বহু বৎসর আমাদের মধ্যে এবং তুমি তোমার কর্ম যাহা করিবার তাহা তো করিয়াছ তুমি অকৃতজ্ঞ মুসা বলিল আমি তুই ইহা করিয়াছিলাম তখন যখন ছিলাম অনবধান অতঃপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হইলাম তখন আমি তোমাদের নিকট হইতে পলাইয়া গিয়াছিলাম তৎপর আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করিয়াছেন এবং আমাকে রাসুল করিয়াছেন আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করিতেছ তা তো এই যে তুমি বনিস দাসে পরিণত করিয়াছ ফেরাউন বলিল জগৎ সময়ের প্রতিপালক আবার কি তিনি আকাশ মন্ডলীয় পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও ফেরাউন তাহার পরিষদ বর্গকে লক্ষ্য করিয়া বলিল তোমরা শুনিতেছ তো قال ربكم ورب آبائكم الأولين موسى قال له تريد تمادر وتبالك ويقال تمادر تبالك قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون فراؤن قال له تمادر تبالك ورسول تنشيبا قل قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون মুসিয়া বলিল তিনি পূর্ব পশ্চিমের এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা বুঝিতে তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহ রূপে গ্রহণ করো আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করিব। মুসা বলিল আমি যদি তোমার নিকট কোনো স্পষ্ট নিদর্শন আনয়ন করি তবুও ফেরাউন বলিল তুমি যদি সত্যবাদী হও তবে উহা উপস্থিত করো অতঃপর মুসা তাহার লাঠি নিক্ষেপ করিলে তৎক্ষণাৎ উহা এক সাক্ষাৎ অজগর হইল এবং মূষা হাত বাহির করিল আর তৎক্ষণাৎ উহা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হইল ফেরাউন তাহার পরিষদ বর্গকে বলিল এত এক সুদক্ষ জাদুকর তোমাদেরকে তোমাদের দেশ হইতে তাহার জাদু বলে বহিষ্কার করিতে চায় এখন তোমরা কি করিতে বলো উহারা বলিল তাহাকে ও তাহার ভ্রাতাকে কিছু অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রহকারকদের পাঠাও يأتوك بكل سحار علیم جانا تهارا تمان প্রতিটি پروتیتی وفق جادو کرو بستیت کرے فجمع السحرات نمیقات يوم معلوم اتا پار ایک ندھارتو دین ندشت شمائب جادو کر در کے اکتر کرا ہوئلو وقیل তোমরা ও সমাগত হইতেছো কি আমরা অনুসরণ করিতে পারি যদি উহারা বিজয়ী হয় অতপর জাদুকরের আশিয়া ফ রাউন কে বলিল আমরা যদি বিজয়ী হই আমাদের জন্য ফেরাউন বলিল হ্যাঁ তখন তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের সামিল হইবে মুসাউদেরকে বলিল তোমাদের যাহা নিক্ষেপ করিবে তাহা নিক্ষেপ করো অতঃপর উহারা উহাদের রজ্জু ও লাঠি নিক্ষেপ করিল এবং উহারা বলিল ফ্রাউনের ইজ্জতের শপথ আমরাই বিজয়ী হইবা অতঃ পর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিল সহসা উহা উহাদের অনেক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল তখন জাদুকরের শেষ দায় অবনত হইয়া পড়িল এবং বলিল আমরা ইমান আনায়ন করিলাম জগৎ সময়ের প্রতিপালকের প্রতি যিনি মূসা ও হারুনেরো প্রতিপাল ফেরাউন বলিল কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা উহাতে বিশ্বাস করিলে সেই তো তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে শীঘ্রই তোমরা ইহার পরিণাম জানিবে আমি অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পা বিপরীত দিক হইতে কর্তন করিব এবং তোমাদের সকলকে সুলবিদ্ধ করিবই উহারা বলিল কোন ক্ষতি নাই আমরা আমাদের প্রতি পালকের নিকটেই প্রত্যাবর্তন করিব نطمع ان يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين امرته اشكوري আমাদের প্রতিপালক আমাদের অপরাধ মার্জনা করিবেন কারণ আমরা মুমিনদের মধ্যে অগ্রণী و موسى أن اسر بعبادي انكم متبعون আমি موسیর প্রতি ওহী করিয়াছিলাম এই মর্মে আমার বান্দাদেরকে লয়িয়া রাত্রিকালে তোমাদের লোক পশ্চাৎকারী পাঠাইল এই বলিয়া ইহারা তো ক্ষুদ্র একটি দল এবং উহারা তো আমাদের ক্রোধ উদ্রেক করিয়াছে وَإِنَّا لَجَمِيعٌ حَاضِرُونَ एवं আমরা তো সকলেই সদা সংকিত তাخرجناهم من جنات وعيون Porém আমি ফারাউন গোষ্ঠীকে বহিষ্কার করিলাম উাদের उद्यान রাজি ও প্রস্রবন হইতে ওয়া كنوز ومقام كريم एवं ধনভান্ডার ও সুรม্ম হইতে كذلك وأورثناها بني এই রূপেই ঘটিয়াছিল এবং বনি ইসরায়েল কে করিয়াছিলাম এই সমুদয়ের অধিকারীহারা সূর্যোদয়কালে তাহাদের পশ্চাতে অতঃপর যখন দুই দল পরস্পরকে দেখিল তখন মুসার সঙ্গীরা বলিল আমরা তো ধরা পড়িয়া গেলাম কখনই নহে আমার সঙ্গে আছেন আমার অতঃপর মুসার প্রতি ওহি করিলাম তোমার জষ্টি দ্বারা সমুদ্রে আঘাত কর ফলে উহা বিভক্ত হইয়া প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ হইয়া গেল আমি সেখানে উপনীত করিলাম অপর দল এবং আমি উদ্ধার করিলাম মূসা ও তার সঙ্গী সকলকে তৎপর নিমজ্জিত করিলাম অপর দলটিকে ইহাতে অবশ্যই নিদর্শন রয়েছে। কিন্তু উহাদের অধিকাংশ নহে তোমার প্রতিপালক আলোক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালুম উহাদের নিকট ইব্রাহিমের বৃত্তান্ত বর্ণনা করো সে যখন তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা কিসের ইবাদত করো উহারা বলিল আমরা মূর্তির পূজা করি এবং আমরা নিষ্ঠার সঙ্গে উহাদের পূজায় নিরত থাকিবুম সে বলিল তোমরা প্রার্থনা করিল উহারা কি শুনে অথবা উহারা কি তোমাদের উপকার কিংবা অপকার করিতে পারে উহারা বলিল না তবে আমরা আমাদের এইরূপেই করিতে তুম সে বলিল তোমরা কি ভাবিয়া দেখিয়াছ কিসের পূজা করিতেছ शत्रु जगत सम्यतीत जिन्हें सृष्टि कर प्रदर्शन करें তিনি আমাকে দান করেন আহার্য ও পানীয় এবং রোগাক্রান্ত হইলে তিনি আমাকে রোগ মুক্ত করেন এবং তিনি আমার মৃত্যু ঘটাইবেন অতঃপর পুনর্জীবিত করিবেনি অনেক এবং আশা করি তিনি কিয়ামত দিবসে আমার অপরাধ মার্জনা করিয়া দিবেন হে আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করো এবং সৎ কর্ম পরের সামিল করো আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী করো धिकारी अंतर्भुक्त करो, आर आमार पिता के करो। तो पथभ्रष्ट दे सामिल छुनी लाछित करा पुनरुत्थान दिवस যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোন কাজে আসবে না সেদিন উপকৃত হইবে কেবল সে যে আল্লা নিক বিশুদ্ধ অন্তকরণ লইয়া। মুত্তাকিদের নিকটবর্তী করা হইবে জান্নাত পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হইবে জাহান্নাম পরিবর্তে উহারা কি তোমাদের সাহায্য করিতে পারে অথবা উহারা কি আত্মরক্ষা করিতে সক্ষম অতঃ পর উহাদের কে এবং পথভ্রষ্টদেরকে যাহার নামে নিক্ষেপ করা হইবে এবং ইবলিশন আল্লাহ মেকিং তাহারা কর্তব্য পালন করে এবং সেই দিনের ভয় করে যে দিনের বিপত্তি হইবে ব্যাপক whose evil flies far and wide তারা ও দান এবং বলে আমরা <mí> আ। <mí> <mim thinking Hahde -hamit Display> <mim>